বাংলা মানবতা সমাধান আসসালামুকমতারক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবিলামসলিম সম্মানিত দর্শক আপনাদের প্রিয় অনুষ্ঠান হাদিসের দর্শ সমূহের ষোলোতম দর্শ সমাপ্তির পর আজ সতেরোতম দর্শ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সতেরোতম দর্শে আমরা আমাদের নির্ধারিত গ্রন্থ আর বেআইনা নিয়া এর তেরোতম হাদিস আজকে পাঠ করব এবং এর আলোকে মৌলিক বক্তব্য নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। ইনশা আল্লাহ মুস্তায়ন শুধুও দর্শকবৃন্দ এই হাদিসটি বর্ণা করেছেন প্রখ্যাত সাহাবি আনস ইবনে মালিক ও রজিউল্লাহানু গিলি ছিলেন রসুল্লাহ সাহিহামের খাদেম দশটি বৎসর রসুল সাল আসলামের সেবা করেছেন তাই তাকে বলা হয় খাদিমু রসুলিল্লাহি সাহি ও রসুলের খাদেম সাহাবি আনস ইবিন মালিক ও রজি আল্লাহনু বর্ণা করেন কালা রসুল্লাহি সাহ্লাহ আলহিহি ও পারবে না সে তার ভাইয়ের জন্য ওই বিষয়টি পছন্দ করবে যা সে তা নিজের জন্য পছন্দ করে হাদিসটি শাহী পোহারি ও শাহী মুসলিমে সংকলিত বন্ধুগণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস যে হাদিসটি ইসলামী ব্যক্তৃত্ব মধ্যে এমন একটি নীতিমালা সংক্রান্ত হাদিস যা আপনাকে আমাকে ইসলামী ব্রাতৃত্বের সুদৃঢ় বন্ধনে অক্ষ ও সংহতির মধ্যে এমন কঠিনভাবে আঁকড়ে ধরবে যদি আমরা অনুসরণ করতে পারি হাদিসটি ব্রাতৃত্বের স্বরূপটা কী হবে সে বিষয়ে নির্দেশনা দিয়েছে রসুল সাল্লিউলাম বলেন তোমাদের কেউ ইমানদার হতে পারবে না তোমাদের কেউ ইমানদার হতে পারবে না এর অর্থ কী লুমিন ও হাদুকুম এখানে ল্য মহাদিস কার উদ্দেশ্য করেছেন যে এখানে তোমাদের কেউ ইমানদার হতে পারবে না তার অর্থ হচ্ছে তোমাদের কেউ পরিপূর্ণ ইমানের দাবিদার হতে পারবে না অর্থাৎ ষোলোয়না মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য এমন সব বিষয় পছন্দ করবে যা সে নিজের জন্য পছন্দ করে তার ভাইয়ের জন্য বলতে উদ্দেশ্য কি মা ইয়া হেডবু তার জন্য যা ভালোবাসে সেটি ভালোবাসবে তার ভাইয়ের জন্য লিঅ্যাফিহি তাহার ভাই এই তাহার ভাই বলতে উদ্দেশ্য আমরা জানি যে ইহা সর্বনামটি মুসলিমের দিকেই প্রত্যাবর্তন করে মুসলিম তার মুসলিম ভাইকে এমনভাবে ভালোবাসবে যেমন তার নিজেকে নিজে ভালোবাসে কেউ কেউ অবশ্য এর দ্বারা অমুসলিমদেরকেও সামিল করেছেন অর্থাৎ সকল মানব জাতিকে এর ভিতরে অন্তর্ভুক্ত বলে অভিহিত করেছেন তবে যেহেতু ইসলামী ব্যক্তিত্বের কথা হচ্ছে যদিও ইসলামী বাতৃত্ব অমুসলিমকে কখনো অমর্যাদা করে না বরং অমুসলিমের সামাজিক মর্যাদা যেখানে যেটুকু আছে ইসলাম সেটুকু সুলোয়না প্রদান করে এতৎসত্ত্বেও অত্র হাদিসটি ওখাতুল ইমানুয়াল ইসলাম সংক্রান্ত ও ইসলামে ব্রাতৃত্ব বোধ কি সেটাই উদ্দেশ্য সে কারণে আমরা বলবো যে মৌলিক করতে এখানে লি একই আর ভাই কথা তারা মুসলিম ভাই বোন উদ্দেশ্য একজন মুসলিম আরেক মুসলিমকে ভালোবাসবে মুসলিম মুসলিমের ভাই রসুলসল্লাহ আলী হুসাল্লাম বলেছেন আল মুসলিম আখুল মুসলিম এক মুসলিম আরেক মুসলিমের ভাই লামু সে নিজে তার ভাইয়ের প্রতি অত্যাচার করবে না জুলুম করবে না নির্যাতন করবে না এমন কি সে কোনো জালেমের হাতেও তার ভাইকে ছেড়ে দেবে না অর্থাৎ নিজের মুসলিম ভাইয়ের ক্ষতি সাধন করবে না মুসলিম ভাইয়ের ক্ষতি হোক অন্যের দ্বারা সেটাও কামনা করবে না এই যে বোধ। এই ব্রাতৃত্ববোধের জ্বলন্ত দৃষ্টান্ত কি অত্র হাদিসটি অতি সনিপূণভাবে ব্যক্ত করেছে অত্র হাদিসটি বলছে যে আপনি ব্রাতৃত্বের যতই দাবিদার হন না কেন আপনার দাবির যথার্থতা তখনই প্রতিপন্ন হবে যখন আপনি আপনাকে আর আপনার মুসলিম ভাইয়ের মাঝে দূরত্ব সৃষ্টি করবেন না আপনার মাঝে আর আপনার মুসলিম ভাইয়ের ভিতরে সম্পর্কের ফাটল তোড়াবেন না যখন আপনি আপনাকে একরকম ভাববেন আর আপনার মুসলিম ভাইকে আর এক রকম ভাববেন আপনার জন্য যত কল্যাণকর আছে সেগুলি আপনি গ্রহণ করবেন আপনার অপর মুসলিম ভাই ক্ষতিগ্রস্ত হয়ে যাক ধ্বংসের মধ্যে পড়ে যাক ক্ষতিতে নিপতি তো হোক সর্বনাশ তার হয়ে যাক যাক হলে তো হলো তারি হলো আমার কি হলো এই মনোবৃত্তি যদি কোনো মুসলিমের থাকে তাহলে এই কেন এই ব্রাতৃত্ব হতে পারে না পত্রহাদিসটি আমাদেরকে সেই মর্মে ইঙ্গিত করছে বলছে যে আপনি আপনার জন্য যা তা আপনার অপর মুসলিম ভাইকেও ভালোবাসতে হবে আপনি আপনার কখনো অকল্যাণ চাইবেন না আপনি কি আপনার অর্থনৈতিক ক্ষতি চাইবেন না আপনি কি আপনাদের সামাজিক মান নষ্ট হোক ক্ষুণ্ণ হোক সেটা কি আপনি চাইবেন না আপনি কি আপনার পরিবারের কেউ ক্ষতিগ্রস্তক সেটা চাইবেন না আপনি চাইবেন না সুতরাং আপনি যেরকম আপনাকে নিরাপদ রাখতে চান আপনি যেরকম আপনাকে ভালোবাসেন অনুরূপ ভালোবাসেন আপনার মুসলিম ভাইকে আপনি যখন ইসলামকে ভালোবাসবেন ইসলামের দামী অনুযায়ী ইসলাম যাদেরকে ভালোবাসতে বলবে তাদেরকেও ভালোবাসতে হবে মুসলিমরা পরস্পরে একটি প্রসাদের মতো একটি অট্টালিকার মতো ইয়েশুদ্ বাহু বা বা তারা পরস্পরে একজন আরেকজনকে এমনভাবে শক্ত করে ধরবে এক ইট আরেক ইটের উপরে যেমন রেখে সিমেন্ট দিয়ে জয়েন্ট করে শক্ত করে দেওয়া হয় মুসলিমদের বন্ধন হবে সেরকম কিন্তু এই বন্ধনটি পরীক্ষা করার মূল্যীতি হচ্ছে পত্র হাদিসটি আপনি কি সত্যিকার অর্থেই সে বন্ধনটা স্থির করেছেন আপনি কি সত্যিকার অর্থেই মুসলিম দাতৃত্বকে অগ্রাধিকার দিচ্ছেন প্রমাণ পাওয়া যাবে এই হাদিসের মাধ্যমে যদি আপনি সত্যিকার অর্থে দিয়ে থাকেন তাহলে আপনার জন্য যেরকম কল্যাণকর কাজ পছন্দ করবেন আপনার মমিন ভাইয়ের জন্য সেরকম পছন্দ করবেন একটা সাধারণ দৃষ্টান্ত দিলেও আমরা দেখতে পাবো যে আমরা সমাজে যাদের সামর্থ্য আছে তারা কিন্তু অসামর্থ্যবান যারা তাদের দিকে আমরা হেও এবং নিচু দৃষ্টি নিয়ে তাদের দিকে তাকাই আমরা যে জিনিসটা খেলে ক্ষতি হবে যে জিনিসটা পড়লে বেমান হবে আমরা কিন্তু ওই জিনিসগুলি তাদেরকে দিয়ে দিচ্ছি আমি যা খাচ্ছি না আমার জন্য ক্ষতি হবে আমি জানছি যে এটা খেলে আমার অপর ভাইয়েরও ক্ষতি হবে তবুও সে খাক আমি খাব না আমি বেঁচে থাকবো আমি ভালো থাকব। এই যে দৃষ্টিভঙ্গি এই দৃষ্টিবঙ্গের কারণে আমরা কিন্তু পরস্পরের বন্টনটাকে মজবুত করতে পারছি না যত আমরা বাতৃত্বের দাবি করছি পত্র হাদিস আমাদেরকে বলে দিচ্ছে যে তোমাদের প্রাতৃত্ব কোন চূড়া বালি দিয়ে হারিয়ে যাচ্ছে তোমরা কি কি বাতৃত্বের দাবি করতেছো। অথচ তোমাদের প্রাতৃত্ব পরিপূর্ণ হচ্ছে না শুধুও দর্শকবৃন্দ মুসলিম সমাজের ভ্রাতৃত্বের গুরুত্ব অপরিসীম মুসলিম সমাজ যতক্ষণ পর্যন্ত পর্যন্তের বন্ধনে আবদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত তাদের ভিতরে ঐক্য সংগতি আসবে না এই মুসলিম সমাজ আজকে স্বার্থকেন্দ্রিক হয়ে পড়ার কারণে তাদের ভিতরে এই ফাটলগুলি দেখা দিচ্ছে এই বিভ্রান্তি তাদের মধ্যে সংক্রামিত হচ্ছে ছড়িয়ে যাচ্ছে অথরসালসাল্লাম আপনাকে আমাকে বলেছেন যে আপনি যদি পরিপূর্ণ ইমান্নার হতে চান অবশ্যই আপনার মুসলিম ভাইয়ের গুরুত্ব কি সেটা আপনি উপলব্ধি করবেন এবং সে গুরুত্ব আপনি যথাযথভাবে আদায় করবেন খাওয়া পড়া, ব্যবহার আচার অনুষ্ঠান যে ক্ষেত্রে আপনি নিজের জন্য যা ভালো মনে করেন অপর মুসলিম ভাইয়ের জন্য তাও ভালো মনে করতে হবে এটাই আমাদের মূল কামনা অনুরূপভাবে যে সমস্ত বিষয়গুলি নিজের জন্য ক্ষতিকর মনে করবে যে সমস্ত জিনিসগুলি ধ্বংসাত্মক ক্ষতিকর মারাত্মক সে সমস্ত জিনিস থেকে নিজে যেরকম নিজেকে নিবৃত রাখবে চেষ্টাও করবে তার অপর মুসলিম ভাইও জেন নিবৃত থাকে নিজে ভালো কাজ করবে ভালো কাজের প্রতি মুসলিম ভাইকে উদ্বুদ্ধ করবে নিজে খারাপ কাজ থেকে বিরত থাকবে তার মুসলিম ভাইকে খারাপ কাজ থেকে বিরত থাকতে উৎসাহিত করবে এটা অন্যতম একটি দিক আমরা আমি হাশিফ মাদানি আর আপনারা দেখছেন বাংলা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 দেবে ইমানোরান ও আধুনিক বিজ্ঞান প্রতি সোমবার মঙ্গলবার রাত সাড়ে এগারোটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে বাংলায়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 They happy but what they all hate is we ain't great the only ones on don't know your head if you either corny the rest in the town M -S -S L -M, I'm so blessed to be with them M -S -S L -M, I'm so blessed to be with them watch little wonders at their best বিশ্ব শিশুরা কাল সন্ধ্যা সম্মানিত সুদী ও দর্শক বৃন্দ স্বাগতম আপনাদেরকে বিরতির পর পুনরায় আপনাদের প্রিয় অনুষ্ঠান দার্সে হাদিস আমরা আলোচনা করেছিলাম ইসলামে ব্রাতৃত্বের গুরুত্ব প্রসঙ্গে এবারে আমরা চলে যাব হাদিসের অন্যতম প্রতিপাদ্য অংশ একজন মৌমিনের পরিপূর্ণ ইমানের পরিচয়ক গুণ ও বৈশিষ্ট্যের দিকে একজন মৌমিন নিজের জন্য যা ভালো পছন্দ করবে ভালো ভালো দিক চাইবে সে অপর মুসলিমের জন্য যা ভালো কামনা করবে অনুরূপভাবে যে সমস্ত বিষয়গুলি নিজের জন্য ক্ষতিকর করবে যে সমস্ত জিনিসগুলি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 पर के संशोधन चेष्टा कर आपनी कि आपनार मुस्लिम भाई के भलि ओ मुस्लिम भाई कौ लाछित होपमानित हो क्षतिग्रस्त हो, होने की कमना करबें तो निश्चय ना आपने चाहबें से आपनार मुस्लिम भाई निरापद थकुक अपनारिम भ भाईर को मिसटेक हो जाए कौर भूलभ्रांति जाए तो संशोधन करके संशोधन होते संशोधन स्वार्थे সংশোধনটি বিপর্যয়ের জন্য নয় কিন্তু তোমরা পরস্পর বিদ্বেষ দুষ্ট হইও না এবং একজন আরেকজনের পিছনের দুষ্ট দুটি অন্বেষণে সিদ্রান্না লেগে থেক না এবং তোমরা অপরের দূর নাম ইসলাম বলছে মুসলিমান করে মুসলিমের দোষ তাকে ঢেকে রাখে ঢেকে রাখার অর্থ কি তাকে সংশোধন করবে নিজে বলে বেড়াবে না তাকে অপদস্ত করবে না তাকে অপমান করবে না কেননা কল্লুল মুসলিমে আলুল মুসলিমে হারো আমন দমহু ওয়া মালু আপনার ইজ্জত যেরকম আপনার কাছে পবিত্র আপনার মুসলিম ভাইয়ের ইজ্জতটুকু সম্মানটুকু আপনার কাছে ঠিক তেমনই পবিত্র আপনাকে কষ্টদায়ক কথা কেউ বলুক এটা কি আপনি চান চাইবেন না এজন্য আপনি আপনার ভাইকে কথা দ্বারা আঘাত দেবেন তা নয় সংশোধন করতে যে তার মনে জন্য কোনো কষ্ট না হয় সেদিকে আপনাকে তাকাতে হবে সংশোধন করতে যে তাকে আপনি আরও অপদস্থ করে ফেললেন তা হলো না বর্তমান সমাজে আমাদের ভিতরে একটা কালচার হয়ে গেছে যা যদি দোষ করেই ফেলে তাহলে ওটা একেবারে তাকে উলঙ্গ করেই ছাড়বে একজন যদি একটা ভুল করেই ফেলে তাহলে ধরবে মনে হল যে একজন সাথে দেখা কোথায় কোথায় ইসলাম কোথায় ইমান মুসলিম মুসলিম ব্যয়ীকে সংশোধন করবে তার দুষ্ট ধরা পড়েছে তাকে বোঝাবে তাকে সংশোধন করবে তাকে একান্ত বলবে তাকে অপরের কাছে অপমানিত করবে না অনুরূপভাবে হক এবং অধিকার কার কী হক কার কী অধিকার এ ব্যাপারে তাকে অবশ্যই ইনসাফের সাথে আদালতের সাথে ন্যায় বিচারের সাথে কর্ম করতে হবে আপনি আপনার পাওনাটা ষোলোয়ানা বুঝে নেবেন আর আপনার মুসলিম ভাই তার পাওনাটি সে বুঝে না নে কেন আপনি আপনার পাওনাটা পুনরায় বুঝে নেবেন আর আপনার মুসলিম ভাইয়ের পাওনাটা সে বুঝে নেবে না কেন আপনার হক আপনার অধিকার আপনার পাওনা যেমনটি আপনার কাছে গুরুত্বপূর্ণ তেমনটি আপনার ভাইয়ের পাওনাটাও তার কাছে তদ্রুপ গুরুত্বপূর্ণ আপনার জীবনের মায়া আপনার কাছে যেমন আপনার মুসলিম ভাইয়ের জীবনের মায়া তার কাছেও তেমন আপনার জমির মূল্য আপনার কাছে যেরকম তার কাছে তার জমির মূল্য ওই রকম আপনার অর্থের মূল্য যেরকম তার কাছে তার অর্থের মূল্য এইরকম সুতরাং আপনাকে অবশ্যই অবশ্যই অধিকারের বেলায় হকের বেলায় সমতাবিধান করতে হবে समता करते बे, ही बेरदरि हमदर्दी उलफत महाब्बत जाग्रत थे नतुबा अपन कथा शुद्म कतल स्वरूप प्रकाशित होना शुद्ध दर्शक वृद्ध इसलम मानवतार धर्म इसलम साम्य धर्म इसलम प्रत्येक के जार जार आसने समान अधिकार दिए देखलम पार्थक्य कल्ला আমি তোমাদেরকে সৃষ্টি করেছি দেখারে অংসা একজন পুরুষ আর একজন স্ত্রী আদম এবং হাওয়া দুজন থেকে আমি সৃষ্টি করেছি সূচনা করেছি এবং তোমাদের মধ্যে শাখা প্রশাখা হয়েছে তাতে কিন্তু উঁচু নিচু পার্থক্য করার ক্ষেত্র নেই রুম ইন্দ কাকুম আমি আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের ব্যক্তি সেই ব্যক্তি যে ব্যক্তি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে সেই আমার কাছে প্রিয় দেখুন শ্রেষ্ঠ ধনী মাতব্বর নেতৃত্বের থাকলো আবু জাহেল সে কিন্তু মূল্য পেল না আর হাবসার কীতদাস বেলাল ইবনে রাহর ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেন কি ব্রাতিত্ব। কি ব্রাতৃত্ব তাদের মধ্যে যে সেই বেলাল ওই মসজিদের মুআ হলেন যে মসজিদের ইমাম স্বয়ং বিশ্বনবী প্রিয়নী মোহাম্মদ আর একথা সকলেই জানেন ইমামের মর্যাদার পরিহদ হল মুআ মর্যাদা সেই মর্যাদার আসনে ইসলাম অভিষিক্ত করেছে একজন কৃষ্ণকায় যিনি একসময় জীবন জীবনযাপন করেছেন তাকে মূল্য দিয়েছে কেন ইসলাম যেমন এক দিকে এই কালিমার কারণে বন্ধনে আউবকর যেমন আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করেছেন বেলালের সম্পর্ক সেই রকম হয়েছে আউ বকর ওসমান আরির যেমন সম্পর্ক রসুলের সাথে বেলালের সম্পর্ক ঠিক তদ্রুপ রসুন সাল আলী ইসলামের সাথে সমান এখানে কোনো পার্থক্য নেই তবে মানুষের পার্থক্য যেটুকু হয় বয়সের কারণে মর্যাদার অধিকারী হয় আমলের কারণে বেশি আমল করার কারণে আল্লাহর সান্নিধ্যে বেশি পৌঁছে সেটা স্বতন্ত্র কথা সেটা স্বতন্ত্র কথা কিন্তু স্বাভাবিকভাবে বিচার করলে দেখব ইসলাম যে সাম্য মৈত্রী সংহতি ভ্রাতৃত্বের দৃষ্টান্ত পেটিবিতে স্থাপন করেছে তার মতো দৃষ্টান্ত কোন ধর্ম মতবাদ কোন ইজম এ পর্যন্ত দিতে পারে নাই মানবতার স্লোগান নিয়ে মানবাধিকারের স্লোগান নিয়ে বিশ্বের অসংখ্য সংস্থা অসংখ্য সমাজকর্মী মাঠে ময়দানে কাজ করছেন কিন্তু প্রকৃত মানবতা কী এবং মানবতার মূল্য কি সেটা আধু মানুষের কাছে পরিষ্কার হয়ে ওঠে নাই কেন উঠবে না এজন্যই যে আমরা নিজেরাই মানবতা বলতে কি সেটা বুঝি না অপরকে কি বোঝাবো মানবাধিকার বলতে কি সেটা আমরা নিজেরাই বুঝি না অপরকে কী বোঝাব কাজী ইসলাম যে ব্যক্তৃত্বের মধ্যে বন্ধনটা মজবুত করার কথা উচ্চারণ করেছে এর অর্থই হলো ইসলাম সবচেয়ে বেশি সাম্যের সবচেয়ে বেশি মানবতার আপনাকে মনে রাখতে হবে যে মৌমিনরা পরস্পরে ফালিয়াথানা ফাসিল মুথানা ফি তারা পরস্পরের প্রতিযোগিতা করবে নেকির কাজে কল্যাণের কাজে অতএব উত্তম সমাজ ইসলাম ও ইমানের শ্রেষ্ঠ উপহার উত্তম সমাজ ইসলাম ও ইমানের শ্রেষ্ঠ উপহার যদি সমাজ উত্তম হয় কি দিয়ে হবে সমাজের মানুষ দিয়ে মানুষগুলি উত্তম হবে পরস্পরের প্রতি দয়া এবং মমতানি এগিয়ে আসবে সেই সমাজ প্রকৃত সমাজ হবে আর এটা ইসলামই মাত্র মানুষকে দিতে পারে পক্ষান্তরে ইমানহীন সমাজ যে সমাজের ভিতরে ইমান নেই সেই সমাজ আত্মহংকারী সমাজ সে সমাজ বিদ্বেষ দুষ্টনীতির অনুসারী সমাজ আমরা দেখতে পাই মানবতা সেখানে ভুলণ্টিত মানবাধিকার সেখানে উপেক্ষিত যে সমাজটি ইমান থেকে মুক্ত থাকবে ইসলামী ও তো ব্রাকিত্ব থেকে মুক্ত থাকবে সে সমাজ হবে অহংকারী সমাজ সে সমাজ হবে বিদ্বেষদ সমাজ আর যেখানে অহংকার এবং হিংসা ও বিদ্বেষ ঢুকে যাবে সে সমাজ অক্ষ ছিন্ন ভিন্ন হয়ে যাবে অত হাবিস আমাদেরকে বলছে যে আমরা যে ইসলামী বন্ধনটা করব। ইসলামী সমাজটা গঠন করব। ইসলামী ব্যক্তিত্বটা গঠন করব। তার স্বরূপটা কি হবে স্বরূপটা এমন হতে হবে যেন কখনো কোনোভাবে পিছন দিক থেকে কেউ এসে এই ব্রাতৃত্বের ভিতরে ফাটল না ধরাতে পারে এই ব্রাতৃত্বের বন্ধনে যেন কোনো ছিদ্র না তৈরি করতে পারে শুধুও দর্শক বৃন্দ সমাজের ভিতরে ব্রাতৃত্ব কমে যাচ্ছে কেন এই ব্রাতৃত্ব বোধটুকু আমাদের না থাকার কারণে ইমানের এবং ইসলামের অক্ক অসংগতি না থাকার কারণে তাই আমরা বলবো, যে আমাদেরকে অবশ্যই যদি সত্যিকার অর্থে মনুষ্যত্বের গুণ নিয়ে সমাজ বিচরণ করতে হয় তাহলে আমাদেরকে ইসলামের দিকে ফিরে আসতে হবে ইসলামের প্রাতৃত্বের দিকে ফিরে আসতে হবে এবং পরস্পর পরস্পরের জন্য কল্যাণ কামনায় সমানভাবে আসতে হবে শুধুও দর্শক বৃন্দ হাদিসের দর্শের শেষ লগ্নে এসে আমরা আপনাদেরকে বলবো আজকের হাদিসের শিক্ষা বলি আজকের হাদিসের শিক্ষাসমূহ হচ্ছে এক নম্বরে আন্তরিক সম্পর্ক গড়ে তোলা পরে সম্পর্ক হবে আন্তরিক দুই নম্বর হিংসা বিদ্বেষ থেকে মুক্ত থাকা কেননা হিংসা বিদ্বেষ যেখানে আসবে সেখানে আন্তরিক বন্ধন থাকবে না তিন নম্বরে ইমান যে রাস বৃদ্ধি পায় কমে যায় বেড়ে যায় তার জ্বলন্ত প্রমাণ হলো এই হাদিস রসুল সাল্লি ইসলাম বলছে পরিপূর্ণ মোমিন হবে না যদি না নিজের জন্য যা ভালোবাসে অপর মুসলিমকে তা ভালোবাসবে এতে বোঝা গেল যে এখানে যদি কমতি থাকে তাহলে বুঝতে হবে তার ইমানের ভিতরেও কমতি আছে ঘাটতি আছে এই সত্য কথা অত হাদিস্তারাও প্রমাণিত হয় আসুন আমরা সকলে মিলে ইসলামে ব্রাতৃত্ব গড়ে তুলি এবং সতর্ক সাবধান হই যেন আমাদের বাতৃত্বে কোনো ফাটল কোনোভাবে না ধরে আল্লাহ রবাহ আলমিন আপনাকে আমাকে সাম্য ও মতৃবন্দনে আবদ্ধ থেকে সুন্দর ও জীবন জীবনযাপনের তৌফিক দিন আমিন আসসালাম আলাইকুম আরাহমতুল্লাহ ওবরাক ولا هم يحزنون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 হাফিজুল্লাহ বিনাম্মদার হুসেন तो तो मान दिए चलम संसर्गे कल र साढ़े नटाय पुन सम्प्रचार सकाल आठ टाय बांगशे पीस टी बांगल्